समर्पण मानुष भय पाएक्लियार बोम चले आसते बुझे पर इलामामिक बोम शांति बोम अनेक आगे पड़े ग এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম জন্মগ্রহণ করেন সমাপ্তিং নেটওয়ার্ক God bless you. السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يذي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সচেতন করার জন্যে ইমানকে জাগ্রত করার জন্য ঘুমিয়ে থাকা মমিনকে আবার নতুন করে চাঙ্গা করার জন্যে আপনাদের সামনে হাজির হয়েছি উদ্দেশ্য একটাই যাতে করে আমি নিজেও এর উপর চলতে পারি আমাদের ভাইদেরকে নিয়েও আমরা এই আমলগুলো করতে পারি একসাথে সবাই জাননাতে থাকবো সেই লক্ষ্য সামনে রেখেই আলি হোসালামের হুকুমের অনুসরণ করে মান্য করে তিনি বলেছেন তুমি যা জানো তা অন্য পর্যন্ত পৌঁছে যাও তার বিভিন্ন বক্তব্যের মূল কথা এটাই আহ আয়া। নানাভাবে তিনি আমাদেরকে বলেছেন যেতো আর কোন নবী না। আর কোনো আমার আপনাদের সামনে হাজির হয়েছি রা আলমিনের কাছে প্রার্থনা আমাদের এই কথাগুলো যেন রব আলামিন। আমার আপনার সকলের হেদায়তের সকলের নাজাতের প্রকৃত লক্ষ্য ঠিক করার জন্যে অরবুল আলমিন যেন আমাদের এই আলোচনাগুলো এই আলামিন গুলো এই সময় দিয়েছেন যা কবুল চাচ্ছেন সেই কথাটা আবারও রিপিট করছি এই জন্যে কারণ হয়তো আজকে আমাদের সাথে নতুন কোনো দর্শক নতুন কোন শ্রোতা যুক্ত হয়েছেন আগের এই কথাগুলো তার জানা না থাকলে আজকের বিষয়টা কিসের সাথে সম্পৃক্ত কোন আয়াতের প্রসঙ্গে কোন প্রসঙ্গে আমরা আলোচনা করছি তিনি হয়তো বুঝতে পারবেন না আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেই প্রস্তাব কবুল করছি আলহামদুলিল্লাহ রব আলামিন প্রস্তাব দিয়েছেন তিনি জান্নাত বিক্রি করবেন বিনিময়ে ছাড়া করবেন না সেই হচ্ছে মানুষের জান মুমিনের যান সকলের জান না আবার জান্নাত কেনার মতো সুযোগ তিনি পাবেন না প্রিয় বন্ধুগণ সে সম্পর্কে আমরা কথা বলছি যে রবুল আলমিনের ওই চুক্তি আমরা করেছি রব আলামিনের সাথে কোন কোন কারণে সেই চুক্তিগুলো মাঝে মধ্যেই সেই চুক্তিটা লঙ্ঘন হয়ে যায় আমরা এমন অনেক কাজ করে ফেলি যেগুলোর কারণে আল্লাহর হয়ে যায় করলে সাথে সাথে আমার কাছে চাও আমি ক্ষমা করে দিবসুল্লাহ করিম সাল আলিয়া বলেছেন যে তুমি যদি অপরাধ করো আর আল্লাহর কাছে যদি অন্তর থেকে তাওবা করো অনুতপ্ত হয়ে যদি তাওবা বা করো তাওবার জন্য মূল শর্ত যেটা অনুতপ্ত হওয়া এই অনুতপ্ত হয়ে যদি কেউ তাও করে করে ফসুর করিম সাল্লাম বলেছেন সে এমন পবিত্র হয়ে যায় যেন সে জীবনে কোনো গুনাই করে নাই প্রিয় বন্ধুগণ সেই সুযোগ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ তাহলে আজকের এই আলোচনার পর আশা করি কোনো অপবিত্র মানুষ আমরা আর থাকবো না গুনগার থাকবো না এটা খুব সহজ বিষয় শুধুমাত্র আমার গুনাগুলো স্মরণ করে একবার শুধু আল্লাহকে ডাক দেই অর্বানা জলাম না বলে আল্লাহকে ডাক দেই বল্লাহ আমি অপরাধ করেছি আপনি ছাড়া আমার আর কোনো জায়গা নাই যারা অপরাধ করে অন্যায় করে কিন্তু অন্যায় করার পর অনুভূতি আসছে আমি ভুল করেছি সাথে সাথে আল্লাহর দিকে হাত উঠায় দিল থেকে অন্তর থেকে আল্লাহকে বলে আল্লাহ অপরাধ করেছি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ নিজেই বলছেন নাই জন্য আল্লাহর হবে। আসুন আজকের এই আলোচনা শোনার পর আমরা সাথে সাথে দবা করি আল্লাহ জীবনে যত অপরাধ করেছি আপনি আমাদের সমস্ত অপরাধকে মাফ করে দেন মাওলা আপনি তো আমাদের রব পরিচয় ধারণ করেছেন আর আপনি যদি ক্ষমা না করেন আমাদের চির দুশ্মন ইবল সে খুশি হবে বন্ধুগণ এইভাবে যদি আমরা আল্লাহর কাছে কেটে কেটে বলি আলমিন ওয়াদা করছেন আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়েও না নৈরাস এটা কুফুরি কাফের রাই মাত্র আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারে আমি মুসলমান আমি আল্লাহর রহমতে বিশ্বাস করি আমি কেন আল্লাহ থেকে বিষয়টা নিয়ে বাধা বাধাগুলোর কারণে জান্নাতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা বাধাগ্রস্ত হয় আমরা সেই বাধাগুলো দূর করার জন্যে আলোচনা শুরু করেছি যে আমরা চেষ্টা করবো সেই বাধাগুলো শনাক্ত করছি দূর করা তো আপনার দায়িত্ব আমরা শনাক্ত করে দিচ্ছি मध्य गुना छाड़ते गुना करें गुना बड़ बाधा गुना गुरु सम्पर्मी गुना बह्यो छाड़ते ভেতরের যে গুণা আছে সেটাও ছাড়তে হবে অসুবিধা নাই বাহ্যিক আমলের কোন দরকার নাই গান বাজনা যা ইচ্ছা তাই করো ঢোল পিটাও আনন্দ উৎসব করো নাচানাচি করো নারী পুরুষ একসাথে আল্লাহকে স্মরণ করতে থাকো নাউজ বিজা আলী আল্লাহর সাথে উপহাস हेदायत तर अंतरे मोहर मेरे देंगल इच्छे करपराध कर তাদের সম্পর্কে আলামিন বলেছেন যে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন তাদের আমল গুলোর মধ্যে মোহর মেরে দেন কাজ করা তাদের পক্ষে সম্ভব হয় না বলছেন তাদেরকে দেখছেন না যারা নিজের ইচ্ছা কি রব্বা নিয়েছে আল্লাহর হুকুম তাদের সামনে কিচ্ছু না নিজের সিদ্ধান্তই সিদ্ধান্ত নিজের মনে যাচা এটা কি রব্বা নিয়েছে ঠিকই লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা জেনেই কিন্তু আমি এটা করছি তারপরেও করছি যে সমস্ত মানুষ জেনে শুনেই গুনা করে যেটা অপরাধ তারপরেও করে নিজের উদ্দেশ্য স্বার্থ হাসিল করার জন্য তাহলে আপনি কি করে জাগাবেন সে তো শুয়ে আছে চুপচাপ শুয়ে আছে সে কখনোই উঠবে না প্রধুগণ এটা জিনিস যারা ওই সমস্ত সজাগ সব জানে জেনে ও শুধুমাত্র আপনার আমার পকেট খালি করার জন্য এই সমস্ত অপরাধগুলো করে যাচ্ছে আলমিন তাদেরকে হেদায়তীব করেন আমরা বলছি যে আর ওই সমস্ত ভণ্ডদের অন্তর যে অপবিত্র তার প্রমাণ আমাদের কাছে আছে নিশ্চিত করে আপনাদেরকে বলছি এক ভন্ডে তার কিতাবে লিখেছে সেই বইয়ের মধ্যে সে লিখেছে সে রসুল করিম আলী আসাল্লাম নাকি স্বপ্নে দেখেছে রসুল কে স্বপ্নে দেখেছে আর একটা বিশ্বাস আমাদের রাখতে হবে রসুল বলেছেন কেউ যদি তাকে স্বপ্নে দেখে সে প্রকৃত অর্থেই রসুল কে স্বপ্নে দেখেছে কারণ বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো কারণ শয়তান তো আর আমার রূপ ধারণ করতে পারে না আল্লাহ তাহলে শয়তান রসুলের রূপ ধারণ করতে পারে না তো রসুলের রূপ যদি ধারণ করতে না পারে তাহলে কেউ যদি রসুলকে স্বপ্নে দেখে বুঝতে হবে আমরা আপনাদেরকে সজাগ করার জন্য কথাগুলো বলবো ইনশা আল্লাহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আলিকুম রহমতুল্লাহ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 তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরানের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন सकाल नीसाय शिका प्रत्यक সোনাথকে করো এই সমস্ত আমুলকে বর্জন করতে হবে মুজ্ফার বেন মোহসিং বেদাতের সঙ্গে সোমনাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না समस्त मानुष के इस्लाम छाये कर चेष्टा जीवन के आलोकित कर प्रया लक्ष्य कल रे दस टेब्रचार सकाल नीच टीम वरहमत তথাকথিত এক মুরশিদের এক আশেখের রসুলের কথা বলছিলাম উপাধি ধারণ করেছেন নিজেকে মোহাম্মদ ইসলামীর ধারক বাহক তিনি মনে করছেন আর দুনিয়ার সমস্ত ইসলাম ইয়াজিদি ইসলাম নজুবিল্লাহ জাহিক প্রকৃত ইসলাম প্রকৃত আহলুসব জামা আহ তারাই তো যারা সুনুত ধরে যারা বেদাৎ মুক্ত জীবন গড়ে যাদের দলিলের একমাত্র মূল বিষয় এটাই যাদের চলার পথ তারাই তো প্রকৃত প্রকৃত যারা বেদাহাতি যারা বেদাহাত করছে তারাই নিজেদেরকে প্রকৃত দিনদার প্রকৃত মুসলমান হিসাবে দাবি করছে আজকে এই কথাগুলো যখন দেখি বাস্তবতা যখন দেখি তখন আমাদের আবুল আহাবের কথা মনে পড়ে যায় করিম সাল আলী আসাল্লাম যখন বিভিন্ন জায়গায় যেতেন তখন আবুল আহাবি পিছনে যেত না তার বেইমান সে বেদিন আবুল আহাব রসুল কে বলতো সে বেদিন সেই দৃশ্য নতুন করে আবার দৃশ্যায়িত হচ্ছে যে ওই ওই সমস্ত মুশরিকরা যারা শিরিকের প্রচার করছে ওই সমস্ত মুশরিকরা। যারা দিনকে বিকৃত করে ফেলছে মানুষকে বিভ্রান্ত করছে আল্লাহ আল্লাহ তাই তোমরা ধারণ করো তাই তোমরা আঁকড়ে ধরো আমরা সে হুকুম মেনে যেটা করছি আজকে তারাই হয়ে গেছেন বেদিন বন্ধুগঞ্জের স্বপ্নের কথা আপনাদেরকে বলছিলাম যে সমস্ত মানুষ আত্মা অপবিত্র হওয়ার প্রমাণ কি আপনি কি তার কলবের ভিতরে ঢুকেছেন আপনি প্রশ্ন করবেন হাল্লা শাককা আপনি কি তার কলবকে ফেটে তার অন্তরকে খুলে দেখেছেন তার অন্তরের মধ্যে প্রকৃত দিন আছে কি নাই তিনি মুশ্রিক নাকি তিনি ইমানদার নাকি আপনি কি জানেন তার আত্মা না কি করে বুঝলেন ভাই আপনি তার ভিতরের পরিচয় তার বাহির দিয়েই তো সে প্রকাশ করবে ফেজ ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানুষের ভিতরের বিষয়টা তো তার চেহারা দিয়েই তো প্রকাশ করে এটা তো বাস্তবতা অস্বীকার করার কোন সুযোগ তো নাই তিনি সেটাই প্রকাশ করেছেন তিনি বলেছেন তিনি রসুলকে স্বপ্নে দেখেছেন আমরা হাদিস শুনিয়েছি যে মানুষ প্রকৃত ভাবে রসুল কে যদি কেউ স্বপ্নে দেখে সে রসুলকে দেখেছে কারণ ভিন্ন কাউকে সে দেখে না এটা রসুলের হাদিস থেকেই আমরা জেনেছি কি অবস্থায় দেখেছে দেখেছে সে এক বাগানে ঘুরছে আর ওই বাগানের পাশে এক নর্দমায় নজমিনিম সাল্লাম মৃত অবস্থায় পরে আছেন একটু খেয়াল করবেন স্বপ্নটার কথা ওই বইয়ের মধ্যে সে লেখেছে স্পষ্ট কথা অস্বীকার করার কোন সুযোগ নেই আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণ ছাড়া দলিল দলিলা কোন আলহামদুলিল্লাহ শুনে আমরা ব্যাখ্যা তৈরি করিনি নতুন করে এই ব্যাখ্যা আগে থেকেই চলে আসছে ইতিহাস সাক্ষী সবচেয়ে সুন্দর চমৎকার স্বপ্নের ব্যাখ্যা যিনি দিতেন তিনি হচ্ছেন তাবিআ মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই যার কাছে ইমামে মালিক রহমাত কি দেখেছে ভিন্ন কাউকে দেখে নাই তবে রসুল কি অবস্থায় দেখেছে এটা হচ্ছে তার ভেতরের অবস্থার প্রমাণ একটু খেয়াল করতে হবে তিনি বলেছেন কেউ যদি রসুল জীবিত স্বপ্নে দেখে বুঝতে হবে তার অন্তর জীবিত আমি আগেই বলেছি তিনি দেখেছেন রসুলকে মৃত অবস্থায় আবর্জনুল্লাহ আলাই বহু আগে এই কিতাব লিখে গেছেন আমরা নতুন করে সে তাবির বানাই নেই স্বপ্নের সেই ব্যাখ্যা আমরা নতুন করে বানাইনি তাকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য এটা আগে থেকেই চলে আসছে তিনি বলেছেন কেউ যদি রসুলকে দেখেন ময়লা আবর্জনায় পরে আছে বুঝতে হবে তার অন্তর মহিলা হয়ে আছে যারা এই সমস্ত অমূলক কথা বলে এই সমস্ত অবান্তর কথাবার্তা বলে নিজেদেরকে হিরো সাজানোর জন্য তিনি রসুলকে স্বপ্নে দেখেছেন তিনি কি বলতে চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন এতদিন পর্যন্ত রসুলের দিন মৃত অবস্থায় পরে ছিল এখন তার ছোঁয়ায় রসুল আবার নতুন করে দাঁড়িয়ে গেছেন তার হাতের ছোয় নাকি রসুল দাঁড়িয়ে গেছেন আল্লাহ আল্লাহ যদি কাউকে হুকুম করেন তুমি জীবিত হও সে জীবিত হবে আল্লাহ যদি হুকুম করেন মৃত্যুবরণ করো মৃত্যুবরণ করবে নিজে যদি কেউ দাবি করে যে আমি মানুষকে জীবিত করতে পারি আমি মানুষকে মৃত্যু দান করতে পারি সে তো আমরা বলবো সে নমরুদের মতো নমরুদ ইত ইব্রাহিম খলিল আলি সাল্লা সাল্লামের কাছে এই দাবি করেছিল আনা মিত। আমিও মারতে পারি আমিও জীবিত করতে পারি তিনি একজন হাত ছুয়েছেন রসুল দাঁড়িয়ে গেছেন নজ্লা আমরা বলবো ওই নমরুদের আখলা চরিত্র যাদের নমরুদের মতো কথাবার্তা যারা বলে এইরকম গান্দা না পাক আবর্জনাওয়ালা আকিদা বিশ্বাস যারা পোষণ করে তার আর যাই হোক অন্য আরেকজনের বিশ্বাসকে সংশোধন করার মতো যা হওয়ার তাই হয়েছে সরল বিশ্বাসে তিনি গিয়েছিলেন সহজ ভাবে আল্লাহকে পাওয়ার জন্যে এরকম প্রলোভনই দেখানো হচ্ছে মানুষকে সাধারণ মানুষ আল্লাহকে সহজ ভাবে পাওয়ার যদি কোনো রাস্তা থাকে কঠিন রাস্তায় সেক্ষেন চলবে সে যখন জানলো এরকম বড় পীর সাহেব একজন আছেন যিনি মানুষকে সহজে আল্লাহ পাই দেন ওই সহজ মানুষ তার কাছে চলে আসছেন। এ আমলের ছিল। আজকে তাদের কাছে আসার কারণে তার ইমান করে দিয়েছে নজ্লা তাকে নানা রকমের আজে বাজে আকেদা বিশ্বাসের কথা শুনিয়ে দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে আজকে তুমি আমাকে দেখছ এটা রসুলের রূপ নওজবিল্লাহ আলিক হাসরের মাঠে যখন যাবা দেখবা আল্লাহর সাথে যিনি বসে আছেন তিনি আমি আর কেউ নয় তিনি করছেন অথবা ইয়াহুদিন আসার দালালি করছেন নিশ্চিত করে বলা যায় মুসলমানদের ইমান আকিদা ধ্বংস করার যে চ্যালেঞ্জ শয়তান নিয়েছিল তার সহযোগী হিসাবে নতুন করে নিজেকে প্রকাশ করছেন যোগ যোগে এরকম বহু মানুষ গিয়েছে যারা সমালোচনা বিশ্বাস যারা পোষণ করে সে আর যাই হোক সে মিথ্যাবাদী ছাড়া কিচ্ছু নয় সে আর যাই হোক নবীর নায় হওয়ার যোগ্যতা রাখে না সে আর যাই হোক একজন মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক গড়িয়ে দেওয়ার যোগ্যতা রাখে না বরং আল্লাহ থেকে বিচ্ছিন্ন করার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার সমস্ত রকমের বিশ্বাস তিনি পোষণ করছেন সমস্ত রকমের কার্যকলাপ তিনি দেখিয়ে দিচ্ছেন। আল্লাহ সমস্ত ভন্ডদের কবল থেকে সহজ সরল মুসলমানদেরকে হেফাজত করেন তাদের ইমানকে হেফাজত করেন আপনারা আমরা সকলেই সচেতন থাকলে সজাগ থাকলে আমাদের দৃষ্টি আমাদের খেয়াল যদি আমরা ঠিকঠাক মতো রাখি এই সমস্ত কথাবার্তা তারা কখনো বলতে পারবে না সবাই আল্লাহর হুকুম মানবে দিনের রাস্তায় চলবে জান্নাত যে পথে সে পথে চলে সে আল্লাহকে হাসিল করবে যেই মাক্সাদে আমরা আপনাদের সামনে এই আলোচনাগুলো রাখছি প্রিয় বন্ধুগণ তাই আসুন আমরা যে প্রসঙ্গে আজকে আলোচনা করছি সেই প্রসঙ্গে পরবর্তী পর্ব গুলোতে আলোচনা করবো যে বাতিনি গুণা মানুষের কি কি আছে যেগুলো অঙ্গ দিয়ে মানুষ করে না মানুষের ধারণা দিয়ে করে মানুষের কল্পনা দিয়ে করে মানুষের দিলের মধ্যে অনুভূতির সৃষ্টির মাধ্যমে করে এই সমস্ত গুণাগুলোর কথা রবীন্দ্রিমের মধ্যে বলেছেন সেই গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব রব আলম আমাদেরকে তৌফিক এনায়ত করেন প্রিয় বন্ধুগণ গুণা ছাড়ার ব্যাপারে আমাদের মৌলিক যে বিষয়টা আমরা বলেছি একটু চিন্তা করলে আমরা জিনিসটা বুঝতে পারব, বড় একটা বাল্টি আর ছোট একটা বদনা এই দুইটাকে পাশাপাশি রাখুন উদাহরণকে উদাহরণ হচ্ছে বাস্তবতার সাথে মিলিয়ে দেওয়া হয় তখন মানুষ ওই বিষয়টাকে স্বাভাবিকভাবে বুঝতে পারে সহজে বুঝতে পারে এই উদাহরণ দেওয়া হয় দিয়েছেন উদাহরণ রব আলমিন বলেছেন উদাহরণ দিতে তিনি লজ্জাবুধ করেন দুইটা কল থেকে একটার নিচে একটা বালতি আরেকটার নিচে একটা ছোট্ট বদনা এই দুইটা জিনিস যখন পাশাপাশি রাখবেন তখন ওই বদনা যেটা তার একটা সমস্যা আছে সেটা হচ্ছে নিচে দিয়ে ফুটা নিচে দিয়ে ফুটা কিন্তু বালতি যেটা তার ফুটা নাই সেটা ঠিক আছে আপনি বলুন তো সিদ্ধান্ত নিন ওই কল যখন ছাড়বেন দেখা যাবে বদনার আগে বালটি ভরে গেছে অথচ বালতিটা বড় ছিল একই পরিমাণ পড়ছে বাল্টি ভরপুর হয়ে গেছে পানি দিয়ে আর বদনার অবস্থা বদনার অবস্থা তো যখন তলাবিহীন ঝুড়ি যখন সহজ কথা তলাবিহীন ঝুড়ি যখন তার নিচে দিয়ে পানি তো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে যা পড়ছে চলে যাচ্ছে যখন পাঁচ মিনিট পর এভাবে আমরা একাধারে চালু রাখে যখন আমরা শেষ করলাম তখন দেখলাম যে বালটি ভরে গেছে বদনা ভরে নাই এখনো কি বুঝলাম সিদ্ধান্তে কি পৌঁছবো যে যখন আমি ন্যাক আমল করবো ওই ন্যাক আমল আমার বড় ভরে দিতে পারে আমাকে অনেক সমৃদ্ধ করে দিতে পারে ন্যাক আমলের মাধ্যমে কখন সেটা যদি আমার ওই আমলগুলো পরে যাওয়ার ফুটা না থাকে মানে যদি গুনাহ না করি গুনামুক্ত জীবন যদি করি পক্ষান্তরে ওই ছোট বদনা আমার দ্বারা ভরা সম্ভব হবে না আমার ওই সামান্য আমুল আল্লাহ হবে না যখন আমার ফুটা থাকবে নিচে দিয়ে বন্ধুগণ তাই আসুন আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার যে পথ ওই পথকে কে মুসৃণ রাখার জন্যে আমরা গুনা ছাড়বো গুনাহ মুক্ত জীবন গড়ব ইনশা আল্লাহ তবে রবাহ আলমিনের সাথে আমার যে জান্নাত কেনা বেচার চুক্তি সেই চুক্তি মোতাবেক রবাহ আলমিন আমাকে আখেরাতে জান্নাত বুঝিয়ে দিবেন ইনশা Why should It take a chance of হয়ে করার to us? Actually, it's a big rule ইল্লা comes from 10 to 11 And there's no more song aquí What's the對不對 part, Allah! লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে আপনার সম্পদ কে না বৃদ্ধি করতে পারেন পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বাহান্ন এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন এক बे इ कर रेट पिस डट ई मानवतार समाधान দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাহ আল্লাহান জানার জন্য দেখুন धारावाहिक दासन किताबुत्ता किताबु आज रात रत एगारुन सम्प्रचार सकाल दस टेल दे